وإنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم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 উদ্দেশ্য বায়ন করেছেন বলছেন ইয়া ইউহান্ন মানুষেরা বিভিন্ন জায়গায় এই সম্বোধনটা আছে কখনো কোথাও কোথাও হে মোমিনরা আল্লাহ তালা বলছেন কোথাও কোথাও আল্লাহ মানুষদের উদ্দেশ্যে কথা বলেছেন হে মানুষেরা এটা একটা জিনিস যারা দাওয়াতের লাইনে কাজ করে বিশেষ করে অমুসলিমদের কাছে যারা দাওয়াত পৌঁছাবে তাদের এই জিনিসটা বোঝা দরকার কিছুদিন আগে গুজরাট দাঙ্গার পর ভারতের যারা দায়ী বিশেষ করে ওই গুজরাট অঞ্চলে যাদের বসবাস তারা এবং কিছু পণ্ডিত হিন্দু পণ্ডিত তারা মিলে বিভিন্ন জায়গায় বিভিন্ন কনফারেন্স করেছে যাতে মুসলমান এবং হিন্দুদের মধ্যে নতুন করে দাঙ্গা নামাদে আলোচনার মাধ্যমে বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করা হয়েছে তো সেখানে দায়ীরা বিভিন্ন দায়ীরা গেছেন হিন্দু পণ্ডিতরাও গেছেন হিন্দুরা বিভিন্ন প্রশ্ন করেছে মুসলমানরা করেছে কেন এগুলো হইল তো এক হিন্দু সে প্রশ্ন করেছে আর এটার কেন্দ্রে ছিল মূল ছিল হিন্দু পণ্ডিত পরিচালনায় প্রশ্ন করেছে যে মুসলমানদের দিন মুসলমানদের ধর্ম মুসলমানদের কিতাব এটা তো কাফেরদেরকে মারার উৎসাহ দেয় আছে যেখানে কাফের পাও তোমরা হত্যা কর। করিদু ফি কুমিল কাফের যেখানেই পাবা হত্যা করিয়া জিদু ফি কুমিল এবং তাদের ব্যাপারে নিজেদের মধ্যে তোমরা খুব কঠোর মনোভাব রাখবা কোনো আপোষ নাই তো মুসলমানদের কিতাবই তো মুসলমানদেরকে উৎসাহিত করে কাফের মারার জন্য আলিয়া যার হাতে ও হিন্দু মুসলমান হয়েছে এক ছোট্ট কিতাব ছোট্ট রেশাল আমি আগে বলেছিলাম আজকে নিয়ে আসছি আপনাদের যাদের প্রয়োজন নিয়ে যাবেন আপনার এত চমৎকার রিসালা যে বহু হিন্দু তার সাক্ষাৎকারে বলেছে বহু মুসলিক সাক্ষাৎকারে বলেছে কিভাবে মুসলমান এই রিসাল আপনার ওনার একটা অভ্যাস এই সাথে রাখেন ভারতে চলতে ফিরতে সাথে তো হিন্দু পড়তেই পারে এটাই স্বাভাবিক কথাবার্তা বলেন একটা সম্পর্ক এটা প্রত্যেকটা মুসলমানের এই ব্যথা দিলের মধ্যে থাকা উচিত আমার সামনে যদি একটা আগুন জ্বালানো হয় আর সেই আগুনে যদি কোনো অমুসলিম আমার শত্রু ঝাঁপ দিতে চায় আমার মধ্যে যদি মানবিক কোনো দয়া থাকে মানবতা যদি বিন্দু মাত্র দিলের মধ্যে থাকে কে আছে এমন যে তাকে আটকাবে না তো তার ব্যাপার আমার কোনো ফিকির নেই কেন কতজন আছি এই মুশ্রিক ব্যাপারে একটু ফিকির করি যে একজন মস্রিক কেউ যদি জাহান নামের আগুন থেকে বাঁচানো যায় এই ফিকির কতজনের আছে তো ওই মারা এই কাজটাই করত করে যাচ্ছে। যে ওই কিতাব সাথে রাখেন ছোট্ট কিতাব হিন্দিতে লেখা পাশে যিনি পান যাকে পান হিন্দু তার হাতে একটা ধরা কিছুদিন আগে এক হিন্দু সে তার সাক্ষাৎকারে বলেছে যে আমি ইমানকে ডাস্টবিনে কুড়ে আপেছি সাক্ষাৎকার আসে তাদের এক পত্রিকা আছে আরমো গান আলহামদুলিল্লাহ একটা বাংলাও বের হওয়া শুরু হয়েছে মুফতি জুবাইয়ের হাজরা কালিম সিদ্দিকি সাহেবের খিফা তার তত্ত্বাবধানে বাংলাদেশে শুরু হয়েছে বাংলা দুই দ্বিতীয় সংখ্যা বদয় চলছে ওই পত্রিকার মধ্যে ওই হিন্দুদের সাক্ষাৎকার পর্বগুলো আসে এক হিন্দু সে তার সাক্ষাৎকারে লেগছে জেদ্দা এয়ারপোর্টে সে ক্লিনার জেদ্দা এয়ারপোর্টের হিন্দু হারমের মধ্যে মুশ্রিদটা ঢুকতে পারে না অন্য জায়গায় ব্যাপক ব্যাপকভাবেই হিন্দুরা মুসিদটা কাজ করতেছে সৌদি আরবে তো ওই ক্লিনার তার সাক্ষাৎকার তিনি ইমানকে কোথায় খুঁজে পেয়েছেন মানে কলিম সিদ্দিক সাহা হজর মাকসাদে জেদ্দা হইয়া বা মাকসাদে যাচ্ছিলেন যেহেতু উনি ওনার অভ্যাস ওই সাথে কিতাব নিয়ে নেন ওই ওই কিতাবগুলা ওই কিতাব গাঠটি নিয়ে নিচ্ছেন একটা এখন এয়ারপোর্টে তারা এই বিষয়গুলো খুব কড়াকড়ির সাথেই দেখে কোনো বই ঢুকে কিনা অন্য ভাষা কারণ রাজতন্ত্রের মানুষ তো সারাক্ষণেই একটা আতঙ্ক থাকে যে ভিতরে কোনো বিদ্রোহ ঘটানোর জন্য মানুষকে উসকে দেওয়ার জন্য কোনো বই টই ঢুকে কিনা ক্লিয়ার না হওয়া পর্যন্ত তারা কোনো বই ঢুকতে দিবে না যদি সন্দেহ লাগে আটকেয়ে দিবে ওই হিন্দি ভাষার ওই কিতাব পাইছে পায় তারা তো আর এটা ঢুকতে দিবে না সিস্টেম কি স্লিপ দিয়ে দিবে আপনি কাশে যাওয়ার সময় ওই স্লিপ দেখে আপনার কিতাব আপনি নিয়ে নেবেন করিম সিদ্ধি সাহেব বেচারা ওই কিতাব আটকাইয়া দিছে এখন টাইম আছে কিতাবটা ফেরত নিবে না হয় ফালাই দেবে তাদের সিস্টেম এখন ওই টাইম যখন ওবার হয়ে গেছে কর্তৃপক্ষ ওই হিন্দু डबिने फेले दस्टबिने फेलते गाई पैकेट छिड़ा बहबेर एक क्लिनार देखते हिंदी लेखा अरे हमारे मातृभाषा कि ले दिलर मध्य यह आग्रह जागे हिंदी भाषा एकटू पढ़ी যায় কর্তৃপক্ষের কাছে বলছে যেটা আমার ভাষা আমাকে একটু পড়তে দেন এগুলো আমি নিয়ে যাই বইগুলো নিয়ে যাও এখন সে ওই বইগুলো নিয়ে সেগুলো পড়ে তার দিনের মধ্যে একটা পরিবর্তন আসছে এটাই হচ্ছে ইমান আমি ডাস্টবিনে কুড়ে একাইছি তিনি পরবর্তীতে যখন সাক্ষাৎকার দিয়েছে বলতেছে আমার ইমানকে আমি ডাস্টবিনে কুড়ে এঁকাইছি এখন ওই বই পড়ে আত্মীয় দিলের মধ্যে একটা পরিবর্তন আসছে রোমের মধ্যে যে সমস্ত রুমমেট থাকে তারা সবাই মুসলমান এখন তাদের সাথে খালি বলে যে আমাকে মুসলমান বানায় না ভাই আমি মুসলমান হয়ে যাব তো তারাও হাসে বিশ্বাস করতেছে না এখন রোমের মধ্যে রুমমেটরা নামাজ পড়ে রুমমেটরা চলে গেলে সেও নিজে নিজে নামাজ পড়ে ওই দেখে রুকু সেজদা কেমনি কি করে ওরা দেখে একদিন এক রুম মেট আয়সা বলতে দেখতেছে যে সে নামাজ পড়তেছে কিন্তু না ফিরা কেবলা না বানায় আর ঠিক উল্টা দিকে দাঁড়ায় নামাজ পড়তেছে তো রোম মেট আয়সা তাকে একদম কাবার দিকে ফিরে আছে সে নিজে বলে যে যখনই আমাকে ফিরাইয়া আমাকে আমার দিল আমার বুকটাকে না কি হয়েছে তখন আমার দিলের মধ্যে এমন এক টান আসছে যেন আমি দৌড়ে এখনই কাবায় চলে যাই মালিকের সাথে সম্পর্ক হয়ে গেছে আর ওই বই পড়ার আগে সে যখন বইয়ের নাম দেখছে তার মনে পড়ছে আরে হিন্দুস্তানি পন্ডিতরা আমাদেরকে এই বইটা পড়তে নিষেধ করতেন যে এই বই কেউই পড়বানা দুনিয়ার সব বই পড় কিন্তু এই বই পড়বা কারণ এই বইয়ের প্রতিটা রং জাদু আছে পলিক হিন্দু আর মুসলমান এই বই পড়তে দেওয়া যাবে এখন মানুষের ইয়ে হচ্ছে মুনি প্রবাদ আছে যে মানুষকে যে বিষয়ে বাধা দেওয়া হয় সেই বিষয়ে আরো বেশি উৎসাহিত হয় এটা মানুষের স্বভাব নিশ্চিত করা হয়েছিল কাজে আমাদের পাগল হয়ে গেছে সাথীরা মুসলমান বানায় না পাশে এক মসজিদের ইমামসায় তিনি মুসলমান বানাইছে পাগল হয়ে গেছে কা বা দেখিদেরকে নিয়ে ছুটি নিছে এক সপ্তাহের জন্যে ওমরার নিয়তে বের সে নিজেই বলতেছে যে সর্বপ্রথম যখন আমি কাবাকে দেখি আমি আর কিছুই বলতে পারবো না শুধু চোখের পাড়ি আসতেছিল কান্না মাওলার সাথে তাল্লুক হয়ে আছে উমরা করার পর সাথে সাথে বাড়িতে যাওয়ার জন্য ছুটি চলছে আহাল পরিবার তাদেরকেও মুসলমান বানাইতে এই এই ফিকির তার দিলের মধ্যে ঢুকছে চলে আসছে বাসা বাড়িতে হিন্দুস্তানে ভাই বোন কেউ তখন হয় নাই চলে আসছে এখান থেকে ফোনের তালুক ফোনের যোগাযোগ অব্যাহত ছিল ওই ফোন করে করে পরিবারের আলহামদুলিল্লাহ সবাই মুসলমান হয়ে গেছে তার নিজের সাক্ষাৎকার সবাই মুসলমান হয়ে গেছে এখন হঠাৎ করে তার বদলি হয়েছে রিয়াদের জেদ্দা ছিল জেদ্দা থেকে চলে গেছে রিয়াদ দিলের মধ্যে ওই তামান্না যে ব্যক্তির বইটা বইটা আমার হেদায়েত আমার মালিককে আমি চিনলাম ওই ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ করতে হবে রিয়াদের কর্তৃপক্ষের কাছে ছুটি নিছে শুধুই তার ওই মালিকের সাথে যিনি যোগাযোগ করাইছেন যে বই ওই বইয়ের লেখকের সাথে সাক্ষাৎ করবেন এই নিয়ন্ত্রণ যে হায় আমি নেটে যেই ব্যক্তিকে বারবার তালাশ করে করে ওই ব্যক্তির চেহারাটা বারবার দেখছি সেই কলিম সিদ্ধি হিসাবে আমার বসে আল্লাহ কেমন ফায়সাল তো এই কথাটা কেন বললাম যে ওই মজলিসের মধ্যে তিনি জবাবটা নিয়ে আসছেন ওনার প্রসঙ্গটা জন্য বলল ওই যে হিন্দুর আপত্তি যে দাঙ্গা কেন বাঁধবে না মুসলমানদের কিতাবের মধ্যেই তো কাফির যেখানেই পাও সেখানেই হত্যা কর এবং তাদের ব্যাপারে নিজেদের মধ্যে তোমরা কঠোর মনোভাব পোষণ করবা মুস্রিকদের সাথে কোন রকমের আক্রস নাই নিয়তা নাই যারা সারাক্ষণ মুসলমান আমরা তো সহায়তা করতেছি তাদেরকে খালি বসে বসে সহায়তা করি তকমারণা ক্যালিম সিদ্দিক সাহেব দাঁড়াইছেন যে জবাবটা আমি तो बोलते भाई अपनी बोल जो कथा मुसलमान देर कितबर मध्य दांगा बाधानुर क्यों ठीक ना कुरान एल कैरियम ये सकल मौलार कितब और ये कितब समस्त मानुषमान सम्पन्न कहे आपनी जुदी सब चे बी आल्ला द्रोह आल्ला द्रोह कर दुनिया मुसलमान पक्षे कथा ना गोटा मानव जर कथा হ্যাঁ যারা এই কিতাব মানবে তারা মুসলমান মুসলমানদের কিতাব না সম্পদটা আমার না গোটা মানব জাতিক সম্পদের কিতাব হুদল্লিল মুসলিম বলেন তার মালিককে ডায় ভয় পায় এই কিতাব তাদের জন্য হেদায়তায় তো দাওয়াত দিতে গেলে যদি এই সমস্ত প্রশ্নের মুখোমুখি হন এই কথাটা আসবে মুসলমানদের কিতাবে কাফের বিরুদ্ধে উস্কানি হয় না মুসলমানদের কিতাবে অপরাধের বিরুদ্ধে সমস্ত গোটা মানব জাতিকে সতর্ক করা হয়েছে আল্লাহ তার ক্ষুদ্র করতেছেন মানুষের উপর আল্লাহ কত হেসান একজন পুরুষ একজন নারী থেকে আমি তোমাদেরকে বানাইলাম একটু খেয়াল করেছ তোমার এই হাত ধরার ক্ষমতা রাখতো না লা তেমসি এমন কোন পা ছিল না তোমার যে পা দিয়ে তুমি চলবে কিছুই তো ছিল না বানাইছি এই শ্রেণী বিন্যাস এগুলো আল্লাহাবান হওয়ার না এগুলো তো আপসের পরিচয় দেওয়ার জন্য আল্লাহর কাছে মর্যাদা সেটা তো ভিন্ন জিনিস আল্লাহর কাছে সম্মানিত সেই যে বেশি তাকওয়ালা रे अब्री रही हल्ला बंदी छंदी केम बंदी मानुषर जगत श्रेष्ठत लाभ जिसमें उपकरणगुलू आ सम्पे बहादुरी सम्पद आउंदर्ंशे बाहदुरी रश्री कोई ना তিনি ছিলেন কালো কুচ্ছি সাদা মানুষ না কালো মানুষ একদম কালো বাদি ছিলেন সম্মানিত কোনো সম্মান সম্মানিত কোনো বংশের কেউ না টাকা পয়সার তো প্রশ্নই আসে না বাদি কিন্তু আল্লাহ তারা মর্যাদার যে स्केल रेखे मर्जा जत दिन रात उजू कर स्वमीर गाजिर होते हुकुम आज आज आपनारे को हाजत होते स्वामी जो माना करत যায়া দাঁড়ায় যেত নামাজ এবার শুরু করত সময়ের শ্রেষ্ঠ আলী স্বামীর ইন্তকালের পর দেখতেও খুব সুন্দর ছিলেন হাসান বশ্রী আমলে আখলাকে সব দিক দিয়েই জমানার শ্রেষ্ঠ মানুষের একজন হাসান বশ্রী تابعی তিনি বিয়ের প্রস্তাব পাঠাইছেন ও ভাই এমন একটা মানুষকে কেন বিয়ের প্রস্তাব পাঠাইছেন রসুলের যেসব কারণে বিয়ে করা হয় রসুল বলে দিছে চারটা বিষয় দেখা হয় সাধারণত তার সৌন্দর্য তার মাল তার বংশ তারদিন এগুলো দেখে বিয়ে করা হয় রাবে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন রাবে এই বিয়ের এই প্রস্তাব ফিরাইয়া দেওয়ার মতো ব্যক্তিত্ব হাসান বশ্রী না এমন প্রস্তাব ফিরাইয়া দেওয়া যায় শ্রেষ্ঠ মহাদিস সময়ের তিনি রাজি হয়েছেন জামিরা একটা শর্ত আছে আমাকে কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেন কারণ আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলে তো আমি আটকে গেলাম আপনার কাছে আমার কিছু আমার কাছে আপনার কিছু পাওনা আছে কিছু হক আছে সেগুলো আদায় করতে হবে এখন সেই সময়টা আমি বের করতে পারবো কিনা আমাকে কিছু প্রশ্নের উত্তর দেন এক নম্বর প্রশ্ন হইল মৃত্যুর সময় আমার ইমান নসি হবে কিনা এই উত্তরটা দিয়ে দেন যদি মৃত্যুর সময় আমার ইমান নসিব হয় তাহলে দুনিয়ায় আমি কিছু সময় আপনাকে দিতে পারব দুই নম্বর প্রশ্ন আমি মৃত্যুর পর জান্নাতে যাবো না যার নামে যাবো এই ফয়সালা কোনটা হবে আমার জন্যে যদি জান্নাতি হই আলহামদুলিল্লাহ তাইলে আমার কোনো টেনশন নাই আপনার খেদমতে আমি নিজেকে নিয়োজিত করতে পারব তিন নম্বর প্রশ্ন পুলিশের হাত পার হইতে পারবো কি যদি পোলসেরাত পার হওয়ার ব্যবস্থা হয় আলহামদুলিল্লাহ আমার কোনো আপত্তি নাই মৃত্যুর সময় ইমান নসিব হবে কিনা জাহান্ন কোনটা হবে জান্নাতের হবে কিনা দিতে পারবো কিনা এই প্রশ্নগুলোর উত্তর আমাকে দিয়ে দেন হাজতাহ বসরি রহম্লা এই প্রশ্নের উত্তর তিনি কোথেকে দিবেন এই প্রশ্নের উত্তর কেউ জানেন মৃত্যুর সময় ক্যালিমা নসীব হবে কিনা এই প্রশ্নের উত্তর আছে আপনার কাছে পলসেরাত পার হতে পারবো কিনা কারো গ্যারান্টি আছে ধ্বংস হয়ে যাবা তোমার রথ যদি তোমাকে ক্ষমা না করে হজরত অমরের মত মানুষ গ্যারান্টি নাই জান্নাতে যাবে কি না নিজের অবস্থান নিজে এইভাবেই ব্যাখ্যা করতেছে তো সেখানে হাসান বসলি রহমান তাও নিজের ব্যাপারে না আরেকজনের ব্যাপারে এই গ্যারান্টি কেমনি দিই তা বলে যে না এই প্রশ্নের উত্তর দিতে পারব না তো যদি উত্তর না দিতে পারেন তাইলে তো আমি আপনাকে সময় দিতে পারবো না কারণ এই প্রশ্নের উত্তর আমাকে বের করতে হবে ফাইসালা আমাকে করতে হবে মৃত্যুর সময় আমার ইমান নসিব হওয়ার জন্য আমল করতে হবে আপনাকে সময় দিতে পারব আমি আমার রব ছাড়া কিচ্ছু বুঝি না খামাখা আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া আমি না আপনার হক আদায় করতে পারব না আমি আমার রবের হক আদায় প্রত্যাহার শেষ মৃত্যুর আগে বাঁধিকে ডেকে বলতেছে আমার মৃত্যুর পর ওই রাতেই যদি মৃত্যু হয় রাতের অন্ধকারে আপনদেরকে নিয়ে আমাকে দাফন করে দিও পরে সবাইকে জানায় যে একটা আবর্জনা ছিল দুনিয়ার জন্য একটা ভোজা ছিল ওই ভোজা মাটির নিচে দাফন করে দিচ্ছি এটা জানায় দিও মৃত্যুর কিছুদিন পর তার ওই সাদে ওই বাদী। স্বপ্নে দেখছেন এই সমস্ত বিষয়গুলো আমরা আগেও ক্লিয়ার করেছি আহ আল্লাহ বজুর্গার এই সমস্ত ঘটনাগুলো স্বপ্নের বিষয় অনেকে আমরা বিশ্বাস করতে চাই না যে স্বপ্নে দেখছেন আখেরাতের ফায়সালা আখেরাতের ফায়সালা কি হয়েছে নাকি আখেরাতের ফায়সালা হইছে জান্নাতে দেখছেন এই ফায়সালা হয়েছে আল্লাহ তালা দেখাইতে পারেন আল্লাহ তালা রসুলকে মেয়ারাজের সময় জান্নাত জাহান্নাম দেখাইছেন কিনা জাহান নামের আজাব দেখছেন কিনা কোথেকে আসলো কেমত হয়নি এখনো জাহান নামের ফায়সালা কার জিনাকারির শাস্তি দেখেছেন রসুল যে সমস্ত মেয়েরা স্বামীদের সাথে উঁচু আওয়াজের কথা বলে তাদের শাস্তি দেখছেন রসুল অহংকারীর শাস্তি দেখছেন রসুল সাল্লাম যেই বক্তা মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে ফেতনা ফাসাদের সৃষ্টি করে তার শাস্তি দেখছেন রসুল দেখে কোন আল্লাহ কে এটা বিশ্বাস করা জরুরি না আমি যে বলছি আপনার বিশ্বাস করা জরুরি না অবিশ্বাস করলে আপনি গুণগার হবেন না কিন্তু আমার দিল নরমের জন্যে আলুল্লা এই ওয়াক আগুলো এই কারামতগুলো এই বিষয়গুলো কিতাবে পাওয়া যায় আমরা বলি এগুলোর সনদে যে খুব শক্তিশালী তাও না কারণ রসুলের হাদিস ছাড়া অন্য কোন বিষয়ের সনদ এত শক্তিশালী সংরক্ষিত হয় নাই এটাই ঠিক কাজে আপনি বিশ্বাস করতেও পারে নাও করতে পারে। আমাদের বলার আমরা বলি এটা এমন কোনো বিষয় নয় যে রসুলের বিষয় যে আমি বানায়া বললে আমি বলছি ভুল হইলে রসুলের ওপর আসে সেটা যদি কোন কারণে মিথ্যা হয় আমাকে জাহান নামে হবে এমন না লু সদ্য কুহু কেবু আমরা এটাকে বিশ্বাসও করি না অবিশ্বাসও করি না শোনার কথা শুনি দিল যদি একটু নরম হইয়া আমিও যদি তার ওই আঙুলগুলো করে স্বপ্নে দেখছেন কি অবস্থা আপনার বলে যে মনকে নাকি রাস কবরে গেলে যারা প্রশ্ন করে যে ফ্রেশ তারা তারা আসছে আইসা বলছে তোমার রবকে আমার রব বুক তোমার রবকে বলে আপনি কি উত্তর দিছেন ভাই আমি উত্তর দিছি চল্লিশ বছর পর্যন্ত যে রবকে আমি ভুলি নাই এই একটু মাটির নিচে আসে কি আমি আমার সেই রোগকে ভুলে যাব আমি এই উত্তর দিয়ে দিচ্ছি চলে গেছে ও ভাই বলার মাকসাদ ছিল যে এই কুৎসিত চেহারাওয়ালা রাবে আবু বংশমর্যাদা ছিল না বাদী ছিল সেই রাবে আবুশ্রীর নামটা আজও আমরা হাজার বছর পর বারোশো তেরোশো বছর পর আজও আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি কেন যেহেতু আল্লাহ তালা বলেছেন তোমার এই চোখ কে দিল কে দিলো এই হাত কে দিল তোমাকে আরে তুমি কে উদ্ঘট মানি পানি সেখান থেকে তোমাকে তৈরি করা হয় নাই আলাকাতান মাংসপিণ্ড হইস রক্ত জমাট হইসো আমি সেটাকে সুন্দর করেছি সুরা আর নৌরের মধ্যে বিস্তারিত এসছে গাছ গাছালি এগুলো দেখায় দেখায় রবুল আলমিন বারবার আমাকে সতর্ক করতেছেন বিভিন্ন প্রশ্ন করেছেন যদি তোমরাই খালেখ এরকম মনে হয় আমি ছেড়ে দেয় দায়িত্ব দেখি গোটা দুনিয়া কত কতক্ষণ থাকে আমি ছেড়ে দেয় চলুক দেখি আমি আমি কোমিন খাই রেশাই তারা কি মনে করে এরুক যে তারা কোন অশান্তি আমার সব কিছু আমার কষ্ট দুঃখ আরাম আয়েস এই সব এগুলো এমনি এমনি হয় সেই আসমান জমিন তুমি বানাইছ এটা আল্লাহর সৃষ্টি এমন কিছু দেখাও যেগুলো আল্লাহ ছাড়া কেউ বানাইছে দেখাও দেখাও কি আছে দুনিয়া এমন যে আল্লাহ মানন আমি মানাই সেই আল্লাহ কে ভুলে যাওয়ার ব্যাপার আল্লাহ বার বার দেখ আল্লাহ একটা কথা বলতে وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ الآية اكتر قرأت عيات اللہ تعالى بولی جتشل اشعب دکھا دکھا باندار قدر قرأت عيات اللہ تعالى رکھ سن يا أيها الانسان ما غرك بربك الكريم কোন জিনিস তোমাকে আমি একটা এই অনুভূতি জাগুক দিলের মধ্যে আমাদের সকলের দিলের মধ্যে অনুভূতি জাগুক যে আমি একটা গুনা করতে গেলে আল্লাহ তাল ওই আয়াত আমার কাদে ধৈর্য আমাকে নাড়া দিতেছে কোন কারণে তুমি অপরাধ করতেছ তোমার রবের হুকুমকে কিসের কারণে কোন ভুলে কিসে তোমাকে ছিল তুমি ছিলা সেখান থেকে কত চমৎকার সুরত খালাকাল ইনসানি তক সবচেয়ে সুন্দর সুরতো সেই রবকে ভুলে গেলামের সময় এখনকারী কি ব্যাপারটা কি তুমি তোমার রব কে কেন ভুলে গেল তুমি তোমার বাচ্চার আকিকার অনুষ্ঠান করো গান দিয়া মা ঘর বিরব বিকেল হ্যাঁ ঘটনার অনুষ্ঠান করো গান বাধ্য করা মা তুমি ভুলে যাও তোমার নবীকে তোমার নবীকে ভুলে গেল এত সহজে ওই নবীকে ভুলে গেল যে নবী তোমার মা বাবা তোমার এক নাগারে কতদিন কান্না করছে কতদিন কান্না করছে আমার মা আমার জন্য কতদিন কান্না করছে বলে অথচ আমার নবী সাল্লি সাল্লাম এক নাগারে তেইশ বছর কান্না করছেন অন্যদের জন্য খালি কান্নাই করছেন আল্লাহ ডাক দিয়ে বলছেন আল্লাহ দয়া হয়েছে এত পেরেছি নিজেকে ধ্বংস করে ফেলবেন নাকি উম্মতের ফিকিরে হ্যাঁ কত কষ্ট মনে হয় যেন এখনো তায়ফের পাহাড় জিজ্ঞেস করলে সারটি দিবে কত কষ্ট রসুল পাইছেন পুরানেম একমাত্র পুরুষ মুসলমান আবুল হাবের নামও আছে ভেরাউরের নামও আছে অনেকের নামই আসে মুসলমানদের মধ্যে জায়দ ই এত সম্মানিত মানুষ তার ছিলেন তারা রসুলের কারণ জৈদ ইবনে সাবিত এমন মোহাম্বত রসুলের জন্য দেখাইছেন জয়দ ইবনে সাহিত কোন যুদ্ধে গোলাম হইয়া মক্কায় চলে আসে পরবর্তীতে কিনে নেন মদিনায় যখন চলে আসেন বহুদিন পর বড় হয়েছে বহু বছর পর মা বাবা টের পাইছেন অমুক জায়গায় আমাদের সন্তান আছে তারা গোলাম বান্দি ছিলেন না সম্ভ্রান্ত মানুষ ছিলেন যুদ্ধ হওয়ার সময় সন্তান গ্রেফতার হয়ে চলে আসছে মতকায় এখন গোলাম হয়ে গেছে হাত বদল হয়ে রসুল পর্যন্ত চলে আসতেন জয়দিবী সাহাবিদের বাবা মা টের পাই নিতে আসতেন মদিনা থেকে হজরত সাল্লা সাহাবিদ মা বাবারে বিনয়ের সাথে ফিরে আয় দিয়েছেন আমি যেই বাবা পাইছি এই বাবা ছাইয়া আমি মোহাবত কাকে বলে রসুলও মহব্বত করতেন জয়দিবিনী সাহাবিদকে কারণ সারাক্ষণ সাথে সাথেই থাক একটা মুহূর্তের জন্য রসুলকে ছাড়তেন কষ্ট পাইতেন রসুল নিজেও পাইতেন নির্যাতন ভোগ করছেন তাহে রসুল জায়দিপ কেউ মারা হয়েছে কষ্ট দেওয়া হয়েছে আহ রসুল বসে আছেন রক্তে ঝরতে ঝরতে জুতার সাথে পা লেগে গেছে জুতা খুলতে পারতেছেন রবি আহ কাফির কাফির রসুলকে হত্যার জন্য সেই উদ্ভাবনে রবি আ পর্যন্ত রসুলকে ওই অবস্থায় দীঘা তার মায়া লেগে গেছে হাইরে সে মানুষ এইভাবে রক্তাক্ত করা রসুলকে রবি আ सेगानुर चिंता कर रसुलसूल चोक लज्जा एक चोक लज्जा जे रसुल के हत्यारे नियत कर কিন্তু এখন এত কষ্ট রসুল কে দেখতেছেন সে এত কষ্টে আছে রসুল এত রক্তাক্ত রসুল তার দিলের মধ্যে সে আঙ্গুর গুলো গোলামের মাধ্যমে আঙ্গুর গুলো যেন সে ফেরত না দেখায় না লোকটা তো মরে যাবেন জন্য যে রসুল সাল আলী রাসাল্লাহ এত ফিকির করলেন এত নির্যাতন ভোগ করলেন সেই রসুলের সুন্নত খত্তার সময় তুমি রসুলকে বলে যাও তোমার সুন্নত রসুল তোমাকে বলছেন গায়ে হলুদ দেওয়ার জন্য রসুল তোমাকে বলছেন নারী পুরো সের সাথে করার জন্য ছেলের পক্ষ মেয়ের বাড়িতে যাবে মেয়ের পক্ষ ছেলের বাড়িতে আসবে जोड़ा धक्काधक्की जुबक जुवती एक साथ जमच क्यों करती কেন করতেছি রসুলকে ভুলে আমি একদিন বলেছিলাম জুমার খুদ্ ইমাম সাহেব যখন জুমার নামাজ পড়ায় মসজিদে আসেন তখন এলাকার মেয়েরা সেজেগুজে মসজিদের সামনে কেন এসে ফুল ধরে না গেট ধরে না ইমাম সাহেবও তো একজন জামাই এই নেতাকে ওইভাবে কেন গ্রহণ করে না কারণ তারা জানে এটা এবাদত এবাদত এমনি করে না এবাদত করার জন্য একটা সিস্টেম আছে এইভাবে উলঙ্গপনার মাধ্যমে আবাদত করা হয় না বিয়ের মধ্যে কেন করে যে বিয়ে কে তারা মনে করে না বিয়েকে যদি যদি মনে করতো এই আকামগুলো বিয়ের মধ্যে হয় না আমি ভুলে যাই আমি আমি ভুলে যাই আমার রসুল এই অন্মতের জন্য এত কষ্ট করছেন বস এক ধারে কাঁদছেন আমি ভুলে যাই রসুলের চোখের পানির কথা তুমি নারী হুইস দাওয়াত পৌঁছে কপালে আল্লাহ বানাইছিলেন একটা হাসরের মাঠে জল জল করে জলতে থাকবে সে দাগে হাজারো ঘোড়ার মধ্যে একটা সাদা ঘোড়া মাঝখানে থাকলে যেমন চেনা যায় একজন নামাজিকে তার নামাজের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখে দেখে চেনা যাবে ওই যে নামাজি এখন আল্লাহ তো তোমার কপাল বানিয়েছিলেন ওই জন্য আরে কপালাই সেই কপালের মধ্যে গেল তোমার রসুলকে তোমার মা বাবার চেয়েও বেশি মহাব্বত ছিল তোমার জন্য রসুলের ওই চোখের পানি রসিলা তুমি এখনো মানুষ হিসেবে দুনিয়ায় বসবাস করতেছ যত গুণা তুমি করতেছ পাহাড় ধ্বংস হয়ে যাওয়ার কথা সাগরে আগুন জ্বলার কথা দয়াল তোমাকে ধরতেছেন না এটাও একটা কারণ পরীক্ষার হলে ধরেন পরীক্ষার হল দুনিয়া পরীক্ষার হল ধরেন না তিনি পরীক্ষার হলে কেউ ধরেন না ভুল যখন লিখতে থাকেন ছাত্ররা যখন পরীক্ষার হলে ভুল লেখে তখন গার্ড যারা থাকে তারা দেখলো কিছু বলেন না হইলে পরীক্ষার হলে আল্লাহ যা ইচ্ছা করতে থাকো আল্লাহ কাফেরদেরকে দেন সুযোগ আমিও দিলাম একটু ধরবো একসাথে টান মাছ যখন ধরে বর্ষি দিয়ে তখন মাছ নিচে ওই বর্ষির কাছে আসলো কি আসলো না এটা বোঝার জন্য উপরে একটা কি না। লাঠি যারা মাছ ধরছেন তারা বলতে পারবে ওই লাঠি ডুবে যায় বুজা যায় মাছ আসছে যারা চালাক ওই লাঠি নড়াচড়া হইলেই টান মারে না মাত্র তো মাছ আসে লড়ামারে একটু কখন টান যখন দেখে এটা পুরোটা পানির নিচে চলে যাচ্ছে বুঝতেছে যে এখন মাস ওই নিচে খেয়ে ফেলছে তখনই টান মারে আল্লাহ তাহলে একবারে টান মারবেন খায়া বস কত রুক খাইতে পারো কতরূপ করতে পারো তুমি করতে থাকো আমি যেদিন ধরব সেদিন কাউকে ছাড়বো না আজাব আর অব্বিকা স্বাধীন ইন্না আজাব আর রব্বিকা স্বাধীন আল্লাহ বলছে নিশ্চয়ই আমার আজাব অত্যন্ত কঠিন কেউ ছাড়া পাবনা। কেউ না আজাব আসলে কেউ ছাড়া পাবো ও ভাই আল্লাহ কেউ হাসতে আল্লাহকে ভুলে না যাই আর নিজে নিজেই যেন জান্নাত পাবো আশায় নিজে নিজেই আমল না করি শুধু ও তো সপ্তাহে যে আমার পাশের মানুষটা দিনদার কিনা এটা একটু খেয়াল রাখি আমার ঘর দিনদার কিনা আমি ভুলে যাই ঘরে গেল দিনদারি সব শেষ হয়ে যায় বউর কাছে গেলে সন্তানের কাছে গেলে সব শেষ হয়ে যায় তারা যা বলে তাই আমাদের সাথে এবার হজে এক ভাইকে সেই শুরুর থেকে বুঝাইতে বুঝাইতে দাঁড়িয়ে উপর রাজি করাইছি আলহামদুলিল্লাহ পুরা নিয়োগ করছে আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে রাখবো ইনশাল্লা দাঁড়িয়ে রাখছে মার্শাল কাটে নেই আর ওইখানে গিয়ে আমি নিজে ওই কালো মহিলারা মেহেদি বেছে যারা হস করছেন দেখছেন প্যাকেটে করে মেহি বেসে আমি নিজে মেহদি কিনা তার কারণ আমি জানি যে ওই শয়তানের আরো কিছু ধোকা দেওয়ার আরো কিছু জায়গা আছে একটা পার হয়েছে এখন শয়তান কিন্তু কি করা জামাইকে বলো কলপ লাগাইতে এই বয়সে দাড়ি তো রাখছে মার্শাল্লা ভালো কলপ লাগাইতে বলো তো জামাই কলপ লাগাইছে মেহেন্দি লাগাইছে আমি তো আগে আগে চলে আসলাম তারা পরে আসছে আই দেখা করছে মাসা আল্লাহ আমি দেখে খুশি মাসাল্লাহ দাঁড়িয়ে বড়ো হয়েছে কত ভালো লাগে যে মানুষটার দাড়ি ছিল না ভাই আমরা বলি আমাদের জন্য দাঁড়িয়ে কাটাটা কঠিন আমাদের জন্য দাঁড়ি কাটা কঠিন কারণ এই পরিবেশেই তো বড় হয়েছে আলেমের ঘরে হয়েছে আলেম বানাইছেন আলহামদুলিল্লাহ আমাদের জন্য দাঁড়িয়ে কাটা কঠিন যতটুকু কঠিন তার চেয়েও বেশি কঠিন যার দাঁড়ি নাই তার রাখা তো বেচারা রাখছে আলহামদুলিল্লাহ এখন আমি যখন প্রশংসা করতেছি মার্শাল্লাহ খুব সুন্দর লাগতেছে এখন বুঝছি তার ওই শয়তানের দ্বিতীয় যেই জায়গাটা ওই জায়গায় ঠিকই হামলা হয়েছে আমার বলতেছে কি মেহেন্দি দিলেন এগুলো তো লাল হয় না কেমন বিসি কালার হয়ে গেছে আমি এখন এখন তো আপনি ভাবি বলতেছে কলপ লাগাইলে কালো কলব লাগাইলে হাজির সাহ দাড়ির মধ্যে এখন কালো কলব লাগাইব যৌবনকে ঢাকতে চায় আমি বললাম আমার বয়স বেশি না আপনার বয়স বেশি এটা ফায়সালা তো হজের ওই সময়ই হয়ে গেছে যে আমার চেয়ে বয়সে পাঁচ বছরের বড় আমি বললাম দাড়ি আপনার যে কটা পাকছে তার পাঁচ গুণ বেশি হবে আমারটি পাক ও ভাই এটা তো সম্মানের জিনিস দাড়ি পাকা এটা সম্মানের জিনিস এটাকে গোপন করলে লাভ কি হ্যাঁ বেশি সাদা হয়ে গেলে ওটাকে খেজাব লাগানো মেহেন্দি দিয়া এটার একটা ফায়সালা হুকুম আশা রসুলের পক্ষ থেকে হজত আকর সিদ্ধি করি তালাহ যখন বাবা মক্কা বিজয়ের পর একদম বৃদ্ধ দাড়ি চুল পাইকা সাদা হয়ে গেছে সব এই বুগুলো পর্যন্ত ছাদা হয়ে গেছে কালিমা পড়ায় বলছেন যে ওনার এই খেজাব লাগাই মেহেন্দি লাগাই সুন্দর লাগবে ওই আদিস থেকে আমরা খেজাব লাগানোর মাছ আলায় আসি কিন্তু কলপ লাগানো গোপন করা এটা তো আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করার সঙ্গে লাভটা কি লাভটা কি কলব লাগাইলে হায়াত বাড়ে দাড়ি সাদা হয়ে গেলে হায়াত বুঝি শেষ আর কলব লাগাইলে আবার ফিরে আসে এরকম নাকি মাছা তো না ফেরে शयतान द्वित धोकए जो क्यों ना पड़ी कथाटा ओर जो कथा प्रसंगे बोला घरे गारे छूटे जाबी ओटे मस आला जाए बीबीसी दार लगते बीबीसी सतान बोलना के दीते सबसे मोबाइल हमारे नाई क्या गरीब गरीब मन है ना, ना कि তো বাবা সন্তানের কথা রাখতে যায় একটা টেলিভিশনে দেখে ইন্ডিয়ায় তারা কত রকমের গান বাজনার অনুষ্ঠান প্রতিযোগিতায় সামিল হয় ও বাবা আমারও গলা খারাপ না আমার একটা গানের স্কুলে ভর্তি করা যাবে যতদিন পর্যন্ত না দিবে বাবার সাথে সন্তানের কোন যোগাযোগ নেই ব্যাস দিয়ে দিস না শিখাইতেছ কে শিখে গো না সন্তানকে নাচের ব্যবস্থা কে করে বাইরের মানুষ না পাবা উপায় আছে কিছু আমার ঘরের মধ্যে আল্লাহরা বলতে মনে করবে যে আল্লাহ কুদ্রুতি হাত আমার ঘরের মধ্যে আছে আর আল্লাহ না ইউল ইনসান না তুমি কিসের কারণে কোন ধোকায় বই রা তোমার আমি দেরি করতেছিলাম যে কোনটা আনা যায় আপনাদেরকে বলছি অনেকেই তারা চাইছে কোনটা আনা যায় অনেকগুলো অনুবাদ আছে বড় বড় সাহিত্যিকদের অনুবাদ আছে বড় বড় প্রকাশনীর পক্ষ থেকে বের হয়েছে আমি খেয়াল করতেছিলাম একটা করছেন হচ্ছে ওই লেখকের একজন খলিফা আছেন মুফতিজুবাই সাহ এই বেচারা এগুলোর আয়টায় দিয়েই সে ওই যে সমস্ত অঞ্চলে খ্রিস্টান মিশনারিরা কাজ করতেছে সেখানে এগুলোর আয় তিনি খরচ করেন এই চিন্তাটায় আমি ভাবলাম যে ওই বড়ো বড়ো সাহিত্যিকদের সুন্দর সুন্দর লেখা ঠিক কিন্তু সেগুলোর মধ্যে বাণিজ্যিক চিন্তা আছে ব্যবসা করবে চলে ভালো মানুষের কাছে চাহিদা আছে ওই বইয়ের আর ওই বেচারার লেখা অত সুন্দর না সাধারণ আলে ভালো লেখা না দামও কম দেখতেও অত সুন্দর না কিন্তু ওইটার মধ্যে এক্লাস আসছে এটার মধ্যে এক্লাস আসছে কমিশন দিতে চাইছে আমি বলছি ভাই কমিশন লাগবে না পনেরো টাকা লেগছেন পনেরো টাকায় নেন আমাদের কেউ পনেরো টাকাটা ১২ টাকায় পাই খুব খুশি হয়ে যাবে এমন না কিন্তু ওই তিন টাকা যদি একজন আমার এমন এক ভাইয়ের কাছে যায় যিনি এই কিছু টাকার জন্যে দিন ছেড়ে দিয়েছেন বলছিস আপনার বলছি কালকে পরশু একজন কারগুজারি শোনাইলেন যারা কাজ করতেছে ওইখানে যে ভাই এক ঘরে গেছে এক ফ্যামিলির চার পাঁচজন পুরা ফ্যামিলি খ্রিস্টান হয়ে গেছে তো তাদেরকে আয়না বুঝাইতে বুঝাইতে রাত দুপুরে শুরু করছি রাত্রে যায়া আল্লাহ তালা বুঝতেছেন রাজু হয়েছেন আলহামদুলিল্লাহ আবার ফিরে আসছেন তবা করে তো তারা নিজেরা বয়ান করতেছেন যে শীতে এত কষ্ট পাই গেছে মিশনারি না আইসা বলছো তোমরা খ্রিস্টান হয়ে যাও একটা কম্বল দিয়ে দিছে। একটা মাত্র কম্বল ওই ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে পুরান একটা ড্রেস ব্যয় করে আল্লাহর অবস্থা কারণ আপনার ওই পুরান ড্রেসটা একটা মানুষের ইমান হেফাজতের কারণ হতে পারবে ভাই একটা চাক্ষুষ দেখে আসছে মানুষ ওই সমস্ত নর্থ বেঙ্গল তারা নিজেরা বলে যে ওলামায়কাম এখনো যদি সচেতন না হয় দেশের রাষ্ট্র ব্যবস্থায় যারা আছেন তারা যদি এখনো সতর্ক না হয় ওই নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গল থাকবে না নট বেঙ্গল হয়ে যায় বাংলা থাকবে না কিছুদিন আগে ২২ জনের মতো আলেমকে এই মিশনারিরা ইন্দোনেশিয়া ঘুরে আনছে মত ইন্দোনেশিয়া ঘুরে আনছে তাদের কার্যক্রম দেখায় আছে তারা ইসলামের জন্য কিছু করতে চায় আলেমদেরকে দিয়ে দেখছেন অবস্থা আলেমদেরকে পাঠাইছে আলাদা রাষ্ট্র হইতে দেরি নাই জাতিসংঘ তো অপেক্ষায় থাকে কোন জায়গায় দাবি উঠবে খালি যেটা খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দিতে দেরি হবে খুব বেশি দিন নাই যে আমাদের এই পার্বত্য অঞ্চল থেকে দাবি উঠবে আমরা স্বাধীনতা চাই কারণ সেখানের যে সমস্ত অবাঙ্গালী বা অবাঙ্গালিরা আছে বৌদ্ধ মুরাঙ গারো চাকমা কুকিল থাকে সাঁওতাল টিপড়া এই যত জাতি আছে সব খ্রিস্টান হয়েছে সব তারা খ্রিস্টান হইলে আমার সমস্যা কি তারা তো মুসলমান ছিলই না প্রশ্ন আসবে তো যে তারা খ্রিস্টান হইলে আমার সমস্যা থাকে তারা তো মুসলমান ছিল না আর মুসলমান থেকে যদি খ্রিস্টান হইত তাহলে না বুঝতাম মুসলমান থেকেও খ্রিস্টান হচ্ছে समस्या चिंता कदिन पर हमला फिलस्त मत जमीन के तरा निजे जमीन बनाए फिलस्त सक आज के हायदराबाद सक्री মুসলিম দেশ ছিল আলাদা মুসলিম রাষ্ট্র ছিল এটা ভারত দখল করে এনেছে আজকে কাশ্মীর সাক্ষী এগুলার আমি আপনি নিরাপদ থাকব আগামী একশো বছর পর পঞ্চাশ বছর পর এটার কোনো গ্যারান্টি নাই এখন থেকে যদি নিজেদের মধ্যে এগুলো আলোচনার মাধ্যমে হাত না পাওয়া গতি কিন্তু যদি ফিকির না করে ফিকির করতে হবে কিছু লোক কাজ করতেছে আমরা যদি কাজ না করতে পারি তাদের অন্তত সহায়তা করি ইনশাল্লাহ তাহলে कारण सब मुश्किल जो बैरका बिल गुर दलिल कुरान दल हादी थी दे कार्थक्य हल हक जरा तुरान दलिल बर बिल जरा তারা আগে একটা বিষয় সাব্যস্ত করে তারপরে কোরআন থেকে আইনা দলিলক যারা হক তারা কোরআন থেকে তাদের আমল বের করে বের করে আগে সামনে আর বাতিল যারা তারা আগে একটা সিদ্ধান্ত নেয় যে মিলাদের সময় আমি দাঁড়াবো এরপরে দলিল তালাস করে কোন কোন জায়গায় আছে বেদাতি কাজ আমি করবো তারপরে দলিল তালাশ। করব এটা হচ্ছে বাতিলদের কথা কাজে ওই খ্রিস্টানরা মানুষটি খ্রিস্টান বানাইতেছে দলিল কিন্তু কোরআন থেকে আল্লাহ রসুল বলছেন আল্লাহ মুসলমানদের ইমানকে হেফাজত করে না আমরা এরকম বেফিকির হয়ে গেলে কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে ভাই আল্লাহ তালা যদি প্রশ্ন করেন যে তোমার পাশের একটা মানুষ বেঈমান হয়ে মারা গেল তুমি কি করছো তারা <tumhaar> क्यों तड़ाइया दीब আপনার আপন ভাইয়ের প্রতি যেমন আপনার দরদ একজন মুশ্রিকের প্রতিও আপনার ওই দরদ যদি না থাকে তাহলে রসুলের দরদের সাথে আপনারা আমার দরদ মিলল না হাসুরের মাঠে একসাথে ওঠার সুযোগ নাই ভাই তো এই ছোট্ট রেসালাগুলো সবাই সফরের সময় সাথে রাখবো অল্প যেহেতু দশটা বিশটা করে নিয়ে নিন সফরের সময় সাথে রাখবো নিয়তে যে ডাস্টবিন থেকে এই বই করে যদি একটা মুসলমান হইতে পারে আমার এই বই একজনের হাতে গিয়ে যদি সে মুসলমান হয় তার ইমানের অসিলা যদি আমি হই আমি আল্লাহর নাফুরমান বান্দা ওই অসিলাই তো আল্লাহ তালা আমাকে মাফ করে দিতে পারে একটা নবীওয়ালাক কাজ করলাম নবীদের সাথে আল্লাহ তালা আমাকে হাসরে উঠাইতে পারেন ইনশা আল্লাহ তহান এই ফিকির প্রত্যেকের মধ্যে আসা দরকার যে আমি আমার পরিচিত যতজন অমুসলিম আছে তার কাছে দিনের দাওয়াত আমি পৌঁছাইব ইনশা আল্লাহান এটা আমার দায়িত্ব আমার জিম্মাদার এই জন্যে আমি শ্রেষ্ঠ এই জন্যে যে রসুলের ওই কাজ উন্মতের করতে হবে নবীদের ওই কাজ উন্মতের করতে হবে প্রত্যেকের কাছে দাওয়াত পৌঁছাইতে হবে প্রত্যেকের কাছে আর এটা অমুসলিমদের পড়ার কিতাব না শুধু আমার জন্যও পড়া দরকার আমিও পড়ি আমার মালিকের সাথে আমার সম্পর্ক কোন পর্যায়ে আছে পড়ি নিজেও পড়ি অন্যকে পড়তে দেয় মুসলমানকেও দেয় যে সমস্ত ভাইরা বেদিন হয়ে গেছে দিনের উপর নাই যারা তাদের হাতেও পৌঁছায় এগুলো আসার সময় দেখে আসছি সে যে উঠতেছে আমাকে দেখে আমার জোর মার্স আমি না থাকলেই ঘরে ঘর ঘরোয়ালার সাথে আলাপ করে মানসিক ভাবে পুরোপুরি রেডি এখন মুসলমান হয়ে যাবে ইনশাল আল্লাহ তালা কুমিল করে اللهم صلي على سيدنا محمد عبدك ورسولك على اللهم ابن الله محمد تغنينا عن رحمة غيرك اللهم انفنا بحلالك عن حرام وأغنينا بفضلك عن من سواك اللهم إنا نعوذ لك من الهم والحزن والعجز والكزر والبخل والجبن وغلبة الدين وقهر الرجال اللهم لا تدع في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هم إلا فرجته ولا دينا إلا قضيتها ولا حاجة إلا قضيتها ويسرتها فيسر أمورنا واشرح صدورنا واجعلنا من الراشدين لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إذن والغنيمة من كل بر والفوز بالجننه والنجاة من النار صلى الله على سيدنا محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة لعما يصفون وسلام على المرسلين والحمد لله في رب العالم